السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام وعلى رحمة للعالمين سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا عليك توكلنا وإليك أنا بنا وإليك المصير أما بعد السوبر ودرشوك দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা আপনাদের সামনে কোরআনি আখলাক এর উপর বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপন করেছি করছি সুযোগ পেলে আরও আপনাদের সামনে সে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ ওরা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মাঝে কিছু আছে গ্রহণযোগ্য অর্জনযোগ্য যেগুলির মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকে অলঙ্কৃত করতে পারি সাজাতে পারি আবার কিছু আছে এমন যেগুলো আমাদের জীবনের জন্য কলঙ্ক বয়ে আনে আর সেজন্যই সেগুলো বর্জন যোগ্য যেগুলি বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে এখলাস এখলাস এমন একটি গুণ যেই গুণটি অর্জিত না হলে কোনো মানুষের কোন আমল আল্লাহ রাবুল আলমিনের দরবারে গ্রহণযোগ্য হবে না আমার ইমান আমার সলাাত আমার জকাত আমার দান খেরাত সামাজিক পারিবারিক বিভিন্ন কাজ যেগুলো আমরা করে থাকি এবং সেগুলো আল্লাহ রাবুল আলমিনের আহকাম এবং বিধান হিসাবে স্বীকৃত সেগুলো যদি আমরা এখলাস ছাড়া করি তাহলে এর কোনো মূল্য থাকবে না সব কিছুই হয়ে পড়বে মূল্যহীন আর তাই তো আমরা দেখতে পাই রসুল্লা সাল আলী ওসাল্লাম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার কথা বলেছেন ইনামাল আমালু বিনিয়ত যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করব সেই উদ্দেশ্যটি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য অথবা বর্জনযোগ্য হবে আমার আপনার এখলাসের উপর নির্ভর করে আমরা দেখতে পাই ইমানের সাথে এখলাসের খুবই একটা সংযোগ রয়েছে আমি ইমান বললাম কিন্তু এখলাস নেই সে ইমান আমার জন্য কোনো কার্যকর হবে না এই জন্যই হাজর জিবরিল আলি ইসাল্লামের যে হাদিসটি হাদিস জিবরিল নামে প্রসিদ্ধ সেখানে হাজরত জিবরুল আলিহিস্লাম মানব আকৃতি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের খিদমতের হাজির হয়েছিলেন এবং বলেছিলেন মাল ইমান রসুল উহলাম তার উত্তর দিয়েছেন এরপরে মাল ইসলাম তার উত্তর দিয়েছেন এরপরে বলেছেন মাল এহসান তখন বলেছেন এমন ভাবে তুমি আবাদত করবে আমল করবে যেন তুমি আল্লাহ রাবুল্লা আলমিনকে সরাসরি সামনে দেখতে পাচ্ছ আর যদি তা না পারো অন্তত তাহলে এতটুকু ইকিন করবে তিনি তো তোমায় দেখতে পাচ্ছেন আর এইভাবেই এখলাসকে রসুল্লা সাল আলী সাল্লাম আমাদের অন্তরে বপন করেছেন যে আমাদের আমলগুলো যেন এইভাবে আমরা আদায় করতে পারি সুপ্রিয় দর্শক পুরাণ ক্যারিমের মধ্যে মুখলেসিন শব্দ এবং অন্যান্য শব্দগুলো এসেছে বিভিন্নবার যেমন সরাসরি মুখলেসিন শব্দটি এসেছে প্রায় সাতবার আল্লাহ রাবুল আলমিন যেমন সুরা বৈনা এর সাদ করেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন মুখলিস অর্থাৎ পরিপূর্ণভাবে একাগ্রতা এক অনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে এখানে অন্য কারো অংশীদারত্ব চলবে না অন্য কাউকে এখানে রাখা চলবে না অনুরূপ আমরা দেখতে পাই সুরা গাফিরের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন ১৪ নম্বর আয়তে বলেছেন ফা আবুদুল্লহ মুখল সইন ওয়ালা ও ক্যারিহল ক্যাফির তুমি একমাত্র একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকো আল্লাহকে আহ্বান জানাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর ইবাদত করো কাফিররা যতই না খুশ হোক না কেন অন্য জায়গায় বলা হয়েছে আল্লাহ আলিল্লাহ দিন উল খালিস আল্লাহ রবুল আলমিনের জন্যই হচ্ছে একনিষ্ঠ দিন একনিষ্ঠ ইবাদত এইভাবে আমরা দেখতে পাই আল্লাহ রাবুল আলমিন তার মুখলিশ বন্দাদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি সুরা ইউসুফে রয়েছে সুরা হেজরে রয়েছে সুরে সাফাতে রয়েছে পাঁচ বার সুরে সাদের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন তাদের সম্পর্কে ইল্লা আবাদ মুখলসি এইভাবে আল্লাহ রাবুল আলমীন তার ইমানদার বান্দাদেরকে স্মরণ করেছেন তাদেরকে মুখলিস হওয়ার সার্টিফিকেট দান করেছেন আচ্ছা এখলাস যদি থাকে তাহলে এর উপকারিতা কী আমরা এর উপকারিতা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় যে মুখলিস বান্দা যিনি হবেন তাকে শতান কখনো ধোকা দিতে পারবে না কখনো পারবে। তার এখলাসের বদৌল আল্লাহ রবুল আলমিন শয়তানের চাল সরযন্ত্র। ইত্যাদি এবং সেই মুখলেজ বান্দার মাঝে একটা সীমারেখা টেনে দেবেন পার্টিশন দিয়ে দেবেন শয়তানের চাল সে বান্দাকে আঘাত করতে পারবে না তার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না আর এই বক্তব্যটি শতানের নিজের স্বীকৃত কোরআনে পাকের মধ্যে আল্লাহ রবুল আলমিন যখন শ্যতানকে সজদা করতে বলেছিলেন ফেরেস্তাদের সে অস্বীকার করল সজদা করল না এবং তার কথোপথনে এক পর্যায়ে সে বলেছিল আপনি যে আমাকে এগোয়া করেছেন মানে পথ ভ্রষ্টতা আমাকে দান করেছেন আমার অবাধ্য হওয়ার কারণে কাজেই আমি এর প্রতিশোধ হিসাবে আমি আপনার বান্ধাদেরকে সত্য পথ হতে বিভ্রান্ত করবো রবীমা মুস্তাকিম লামিনের মধ্যে আমি বিভিন্ন জিনিসকে তাদের সামনে আকর্ষণীয় হিসাবে উপস্থাপন করব। যেগুলো দেখে তারা কি করবে তারা বিভ্রান্ত হবে তারা এই মোহনীয় বিষয়টির প্রতি আকৃষ্ট হয়ে তোমাকে ভুলে যাবে ফিল সকলকেই এই পথ থেকে বিচ্ছেদ করু আরবি পরিভাষায় এই শব্দগুলো এবং এই বাক্যের যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক ব্যাখ্যা করা যাবে কেন লাম ব্যবহার করা হয়েছে নুনের উপর কেন তেস দিয়ে দেশেছে আকো ও দেন না এভাবে কেন বলা হয়েছে ইত্যাদি অনেক কিছু কিন্তু দেখুন এই সি শেষ পর্যন্ত এই কথাও সাথে সাথে বলে দিয়েছে হ্যাঁ আমার চান আমার ষড়যন্ত্র এবং অন্যের বিরুদ্ধে আমার কাজকর্ম সব চলবে তবে কিছু তোমার বান্দা এমন থাকবে যে বান্দাদের উপর আমার এই ষড়যন্ত্র কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না তারা সে নিজেই বলছে ইল্লা আইবা দেখা মিনু হুম হ্যাঁ পারদিগার তোমার বান্দাদের মধ্য থেকে যারা এই এখলাস দ্বারা নিজেকে সাজাতে পেরেছে একাগ্রতা এক অনিষ্ঠতা তোমার প্রতি প্রদর্শনের মাধ্যমে নিজের ইমানকে মজবুত করতে পেরেছে আমি তাদের উপর কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবো না আসলে কি তাই জি হ্যাঁ চলুন না আমরা দেখি হাজরত ইউসুফ আলিহালাম ইউসুফ আলিহসালাম আল্লাহর একজন বান্দা ছিলেন আর মুখলিস বান্ধা হওয়ার কারণেই জুলেখা কর্তৃক তাকে অনৈতিক কাজে যখন আহ্বান জানানো হয়েছিল তিনি তা থেকে বিরত থাকতে সক্ষম হয়েছিলেন রব্বি কলামু রহসেন তিনি বলেছিলেন যে না না আমি তোমার ডাকে সার দিতে পারি না কারণ যিনি আমাকে এই সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমার মুনিব যিনি আমাকে উদ্ধার করে তা আশ্রয় দিয়েছেন কখনো কি হতে পারে না সফল হতে পারে না এরপরে ওালাক বিহি ওয়ামা বিহাফল ফেন এমন এক পর্যায় সৃষ্টি হয়ে গিয়েছিল মনে হচ্ছে যে উভয় উভয়ের প্রতি আকর্ষিত হচ্ছে আর ঠিক তখনই আল্লাহ হরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ইউসুফ আলী ইসাল্লামের অন্তরে যে এখলাস ছিল সেই এখলাস কার্যকরী ভূমিকা পালন করে আর তাতেই ইউসুফ আলী ইসাল্লাম নিজেকে বিরত রাখতে কি হয়েছিলেন সক্ষম হয়েছিলেন আর তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন কি মিন ইন্নআবাদ মু দেখো ইউসুফ আলি ইসাল্লাম ছিল আমার একজন মুখলিশ বান্দাদের অন্তর্ভুক্ত আমরা কি পেলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখলাস যদি থাকে তাহলে শয়তান সেখানে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না সুপ্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি যে সুরেশের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আম্বিয়া কেরামদের আলোচনা করে করেই তারপরেই শুধু বলছেন ইল্লা ইবাদ আল্লাহ মুখলসি যে হ্যাঁ সব কিছুই চলছে তবে মুখলিস বান্দারা তবে মুখলিস বান্দারা অর্থাৎ মু আলিহাল্লামের জাতিকে আল্লাপাকি করেছেন আপনার ডুবিয়ে দিয়েছেন তাদেরকে ধ্বংস করেছেন কিন্তু তার অনুসারী যে মুখলিস বান্দারা ছিল তাদেরকে আল্লাহ হরাবুল আলমিন কি করেছেন নাজাদ দিয়েছেন অনুরূপভাবে আমরা মূসা এবং হারুন আলী ইসাল্লাম সম্পর্কে দেখতে পাই তাদের সম্পর্কে বলেছেন ইবাদ আল্লাহ মুখলাসি এইভাবে আমরা আম্বিয়া আম্বিআকরামদের কথাগুলো যখন আমাদের সামনে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মুখলিশ হওয়ার কি করেছেন স্বীকৃতি দান করেছেন তাহলে এখান থেকে বোঝা যায় যদি আমরা মোখলিস হতে পারি আমাদের নিয়োগ যদি পাক্কা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমলে যেরকম আমরা আনন্দ উপভোগ করব ঠিক তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভে আমরা নিজেকে ধন্য করতে পারব এবং আল্লাহ রাবুল্লা আলমিনও আমাদের আমুলকে কবুল করবেন সুপ্রিয় দর্শক এতটুকু বলতে না বলতেই আমরা চলে এসেছি বিরতিতে আমরা বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পর আবার আপনাদের আমরা ফিরে পাবো সবাই ভালো থাকুক আমি আর আল্লা পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে ট গুড় এগুলো হারাম খাদ্য এই থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে मस्जिद बनाए की बैध हमते देखी शुक्रवार प्रत साढ़े सम्प्रचार सकाल साढ़े दस टी द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल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 সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর আমরা আলোচনা করছিলাম এখলাস প্রসঙ্গে আপনাদের সামনে আমরা সেই আলোচনা উপস্থাপন করছি ধারাবাহিকতায় আমরা বলছি যে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম নিজেও এখলাসের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যেমন করে আনে আমরা পেয়েছি একটি হাদিসে দেখা যায় যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান খাল ইহ আলসান দখলার যান এখানে খা আল ইসলাম শব্দটি বৃদ্ধি করা আছে কোন কোন জায়গায় খা শব্দটি নেই মোহাদ্দি সিন্ডা বলেছেন যেখানে নেই সেখানে এই শব্দটি বৃদ্ধি করতে হয় অর্থাৎ এখলাসের সহিত একাগ্রতা এবং এক অনিষ্ঠতার সহিত যেখানে শির্ক বা অংশীদারিত্বের কোনো কি থাকবে না সুযোগ থাকবে না তাহলে সেই ব্যক্তি এই ক্যালিমা এবং এই স্বীকৃতি এবং এই তহিদ এর বিনিময় ইনশাআল্লাহ জান্নাতে সে যাবে অনুরূপভাবে আমরা আরও একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেই হাদিসটি আপনার বাই হাকি বর্ণনা করেছেন ইমাম আলবানিও এই হাদিসটিকে সাহি বলেছেন হাদিসটি হচ্ছে আন আবি ফেরাজ রাজুলুম মিন আসলাম কালা রাজুম ফা রাসুল আল্লাহ মাল ইমান আসলাম গোত্রীর একজন লোক রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে ডেকে বললেন ইয়া রসুল মাল ইমান ইমান কাকে বলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সরাসরি বললেন আল ইমান এর উত্তরে বললেন আল এখলাস অন্য এক বর্ণনায় দেখা যায় ওফিল আখর খাল রসুল্লাহ সাল আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাত করেছেন সেলুনি আম্মা সেতু তোমাদের মধ্যে যাদের কোনো প্রশ্ন যদি থাকে যে কোনো প্রশ্ন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ফানাদা জুলুন তখন এক ব্যক্তি ডেকে বলল উচ্চস্বরে বললো এ রসুলাল্লাহ হে আল্লাহ রসুল মাল ইসলাম ইসলাম এর হাকিকত কি বা ইসলাম বলতে আমরা কী বুঝি কালা সালাত ও এইটা উজ্জেক্যা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এখানে সালা আমল দিয়ে শুরু করলেন ইমানটা হচ্ছে ইকিনের সাথে তসদিক এবং আখলাস বিশ্বাসের সাথে সম্পর্কিত আর ইসলামটা হচ্ছে আমলের সাথে সম্পর্কিত সেটাই এখানে বোঝানো হয়েছে যে ইসলাম হচ্ছে আসালাত মানে সালাদ কায়ম করা ও একটা উজ্জেকা এবং জাকাত আদায় করা তখন সেই লোকটি জিজ্ঞাসা করলো কালা ফামালে ইমান তাহলে ইমানটা কাকে বলে ইসলামের সাথে ইমানটাকে নিয়ে আস তখন রসুল্লাহ সাল্লাহের সাথে করলেন আল এখলাস ইমানটা হচ্ছে এখলাস অর্থাৎ আমি আপনি যেই বিশ্বাস করি না কেন তার মূল ভিত্তি হবে কি এখলাসের সেই এখলাস দিয়েই কিন্তু আমাদের সব কিছু চলবে এই ইখলাসটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ইমানের ফাউন্ডেশন এরপরে সেই লোকটি জিজ্ঞাসা করল কালা ফামাল ইয়াকিন তসদিক তখন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন ইয়াকিন তাহলে কাকে বলে বলছে ইয়াকিন হচ্ছে তসদিক সত্যায়ন করে তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে ইমান হচ্ছে এখলাস এখলাস মানে আমি যেই কথাটা বিশ্বাস করতেছি যে আকিদে আমি পোষণ করতেছি এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না এটা হতে হবে অকৃত্রিম এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকতে পারবে না লৌকিকতা থাকতে পারবে না আচ্ছা যখন এই বিশ্বাসটা আমার অন্তরে জন্মে গেলো সেটা আমাকে তাসদিক করতে হবে সত্যায়ন করতে হবে দেখুন আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য ফটোকপিগুলো আমরা সত্যায়ন করি অনেককে দিয়ে করিয়ে থাকি যে হ্যাঁ এটা অরিজিনাল কপির ফটোকপি এগুলো আমরা সত্যায়ন করে দিই এখন আমার মধ্যে যে ইমানটা আছে সেই ইমান্ডটা আমাকে সত্যায়ন করতে হবে কে দিয়ে একই দিয়ে একই মানে আমার উচ্চারণ অনেককে বলেছেন যেটা ইয়ের মধ্যে আসবে যে আমি যেটা অন্তরে বিশ্বাস করলাম সেটাকে আমি মুখে উচ্চারণের মাধ্যমে সেটা সত্যায়ন করব। হ্যাঁ এরপরে বলতেছে এই সত্যায়নের আবার প্রমাণটা দিতে হবে সেই প্রমাণটা কি সেই প্রমাণটা হচ্ছে আমল সেই প্রমাণটা হচ্ছে কি আমল এই জন্য বলা হয় যে এই মানটা হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি একটা হচ্ছে আপনার আকিরা আরেকটা হচ্ছে একির আরেকটা ঘোষণা দেয়া আরেকটা হচ্ছে কি আমলের মাধ্যমে সেটাকে কি করা প্রমাণ করা এইটাই পুরোটা মিলেই হচ্ছে কিন্তু আমাদের এই সুপ্রিয় দর্শক এইভাবে আমরা দেখতে পাই যে এখলাস যদি আমার মধ্যে থাকে আপনাদের মধ্যে থাকে সবার মধ্যে থাকে এই এখলাসটা কি করবে আমার নিয়তকে সাহি করার ক্ষেত্রে কি করবে সাহায্য করবে এবং অন্তরকে অন্যান্য মানে যে সমস্ত কাজগুলো যে সমস্ত বিশ্বাসগুলো করলে পরে আমার ইমানে দুর্বলতা আসতে পারে আমার আমলে দুর্বলতা আসতে পারে এখলাসের মাধ্যমে কিন্তু সেগুলো পরিচ্ছন্ন করা সম্ভব আচ্ছা এরপরে আরও একটি বিষয় যেটা সবচেয়ে বেশি আমাদের জন্য কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে এই এখলাস কিন্তু আমাকে আপনাকে সত্যিকার আমলে উদ্বুদ্ধ করবে আমি আমল করছি কার জন্য আল্লাহর জন্য সালাদ বলেন সেয়াম বলেন হজ বলেন জকাত বলেন সব কিছু কি আল্লাহর জন্য এগুলো তো এ বাদতের মধ্যে আর আমাদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে যে পারস্পরিক সম্পর্ক আমি কেন উমুকের সাথে সম্পর্কটা স্থাপন করেছি বলতেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং এইভাবে আলমত হাবুনা ফিল্লা এর কথা বলা হয়েছে আমি আপনি একজন অপরজনকে কি করি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান প্রদর্শন করি কেন আপনার কাছ থেকে আমার কিছু প্রাপ্তির আশা নেই আপনিও আমার কাছে কিছু প্রাপ্তির আশা করেন না আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি লা কী লাহ ইহ ই আর সেই দৃষ্টিকোণ থেকেই আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে সম্মান প্রদর্শন করেন আমি আপনাকে সম্মান প্রদর্শন করি কোথেকে পেলাম এটা ওই এখ্লাসের কারণে এই জিনিসটা আমরা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি সুপ্রিয় দর্শক এছাড়া আমরা আরও একটি জিনিস আমরা নিয়ে আসতে পারি যে দেখুন ওই যে পাহাড়ের তিন ব্যক্তি আপনার আটকে গিয়েছিল বন্দি হয়ে পড়েছিল পাথর চাপা পড়েছিলো পাথর চাপা মানে ভিতরে গুহা উপরে মুখ ছিল সেই মুখের মধ্যে পাথর একটা পড়ে সেটা ফেসে গিয়েছিল আর ভিতরে তিনজন জীবন্ত মানুষ কি হয়ে গেছিলেন বন্দী হয়ে গিয়েছিলেন দেখুন সেই ঘটনা আমার মনে হয় আপনাদের অনেকেরই জানা আছে প্রায় সকলেরও জানা থাকা কথা এই ঘটনাটি কিন্তু এখলাসের উপর আমল করার যে কত বড় ফজিল এবং কত বড় এই যে নেক মানে আমল এই জিনিসটা কিন্তু এই হাদিস থেকে পাওয়া যায় যে দেখুন তারা বন্দি হয়ে গেছে বাঁচার কোনো উপায় নেই নিচে থেকে ধাক্কা দিয়েও যে এই পাথরটা সরিয়ে দিয়ে মুখটা ক্লিয়ার করে দেবে তারও কোনো সুযোগ নেই কেউ যে বাহির থেকে এসেও পাথরটা ছড়িয়ে দিবে তারও কোনো সুযোগ নেই তৎকালীন সময় তো আর মোবাইল ছিল না তৎকালীন সময় তো অন্য কিছু ছিল না যে আপনাকে খবর দিয়ে বাহিরের থেকে বলবে আমরা ভিতরে আটকা আছে, তোমরা এটা খুলে দাও না তখন কি হয়েছিল সবাই জানেন যুবক তার চাষাতো বোনের প্রতি আকৃষ্ট হয়েছিল তারা ছিল গরিব সেই সুযোগটা গ্রহণ করে সেই যুবক তাকে নিজের আয়ত্তি নিয়ে আসে এবং সম্পূর্ণভাবে যখন সেই মেয়ের উপর তার কর্তৃত্ব চলে আসে এবং অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পূর্বক্ষণে সেই মেয়ে আল্লাহ তাকে যাজায় খায়ত দান করুক আপনাদেরকেও যা যা খায়ত দান করুক আমার মা বোনেরা এই মেয়ে থেকে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি সেই তখন বলছে আমার এই অসহায়ত্ত তুমি সুযোগ নিচ্ছ পারিবারিক কিন্তু তুমি কি আল্লাহকে ভয় করো না এর তাকিল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ আকবার সাথে সাথে তখন সেই যুবক লাফিয়ে দাঁড়িয়ে যায় সে সরে আসে এবং সে বলে আমি আল্লাহকে ভয় করে এই কাছ থেকে বিরত থাকলাম আমি আল্লাহকে ভয় করে এই কাছ থেকে কি করলাম বিরত সুপ্রিয় দর্শক আর সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো বলল আল্লাহ এই আমলটি যদি আমি একমাত্র আপনার উদ্দেশ্যে করে থাকি আপনার রেজামন্দির জন্য করে থাকি তাহলে আপনি মেহরবানি করে পাথরটাকে সরিয়ে দেন আল্লাহ আকবার তাৎক্ষণিকভাবে দেরি নয় সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন সেই পাথরটাকে কিছুটা সরিয়ে দিলেন পুরোটুকু কিন্তু সরে যায়নি আল্লাহ এখান থেকে আমাদেরকে জানাবার জন্য এই সিস্টেমটা করেছেন সুফহান আল্লাহ এরপরে আরেকজন মা বাবার প্রতি বড় কৃতজ্ঞ ছিল মা বাবার খেদমত ছিল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় মা বাবার প্রতি তার এতই মা বা শ্রদ্ধা এবং সম্মান ছিল ভক্তি ছিল যে ছেলে মেয়েরা নাখে থাকতে পারে মা বাবাকে তিনি তাদের খেদমৎ ছাড়া তিনি থাকতে পারেন সারাদিন কাজকর্ম করে এসেছেন সংক্ষিপ্তভাবে আমি এ ক্লাসের বর্ণনায় এই কথাটা বলছি এসেছেন এসে দেখলেন যে মা বাবা ঘুমিয়ে পড়েছে তার অভ্যেস ছিল প্রতিদিন বাহির থেকে আসার পর দুধ পান করাতেন তিনি বাবাকে শিউরে দাঁড়িয়ে থাকতেন তারা দুধ পান করলে এরপরে অন্যান্য বাচ্চাদেরকে দিতেন বা নিজেরা খেতেন ঘুমোতে যেতেন একদিন দেরি হয়ে গেছে ততক্ষণে আব্বা আম্মা ঘুমিয়ে গেছেন সেই লোকটি এসে দেখল যে সর্বনাশ কী হয়ে গেল। মা বাবা ঘুমিয়ে গেছে একদিকে পিতামাতা ঘুমিয়ে গেছে অন্যদিকে এখন নিজেদের খাবার প্রস্তুতি কিন্তু তিনি সেই গ্লাস নিয়ে ঠায়ে দাঁড়িয়ে থাকলেন জাগাতেও পাচ্ছেন না যদি আব্বু আম্মার কষ্ট হয় ঠায় দাঁড়িয়ে থাকে। কেন পিতামাতার জন্য আর এই করতে করতেই সকাল হয়ে গেল সকাল হয়ে গেল ভোর হয়ে ভোর হয়ে মা বাবা যখন জেগে উঠলেন জেগে দেখেন শিওরে দাঁড়িয়ে আছে সেই আপ সন্তান কি ব্যাপার বাবা তুমি বলে যে মা এই যে তোমাদের দূর তোমাদেরকে না খাইয়ে আমি কখনও নিজে খাইনি সন্তানদেরকেও আমরা খাওয়াইনি এই এই দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা খাবে এরপরে তাদের ব্যবস্থা হবে তিনি বলতেছেন যে আল্লাহ এই আমলটি যদি আমি নেক আমল এই ক্লাসের উপর যদি আমি করে থাকি এই পর্ব দিগার আপনি মেহরবানি করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন এই পাথরটি সরিয়ে সুপ্রিয় দর্শক পাথর তখন কিছু সরে গেল কিন্তু এখনও বের হওয়ার মতো সরে যায়নি এখনও কিছু বন্ধ আছে এরপর তৃতীয় ব্যক্তির পালা কিন্তু শেষ হলো না আমরা শেষ করতে পারলাম কারণ সময় কিন্তু শেষ হয়ে গেছে অসুবিধে নেই ইনশা আল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী পর্বে আমরা এর ধারাবাহিকতায় এই বক্তব্য দিয়ে শুরু করব এবং সেটা শেষ হলে পরে নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা আপনাদের সামনে আসব আসুন আমরা যে আলোচনা শুনলাম আমরা যে আলোচনা উপস্থাপন করলাম পরবর্তী গারের দরবারে আমরা দোয়া করি আয় আল্লাহ আপনি মেহের বাণী করে আমি যে কথাগুলো বলেছি আমাকে তারপর আাম কর তোফীক দান করুন ওসলি আল وصحبه মহমদ والسلام ওসাহি ওসলিম الله وبركاته. सठी व्यवहार परिपूर्ण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 BIC code IBO BZB 22 taka pathiye amader email korun admin@pstv.tv pstv manobotar samadhan who was the first prophet was a and